السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغطره ونؤمن به ونتوكد عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضرله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله صلى الله تعالى وَما بعضعض فَعظُ بِل مَِ الشَّيقَالِ الرج لِسمِ الَّ يعمانِ الرحيِيم مُحََّ ذُر الرَّسُول المَّ وََّذينَ مَهُ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 وَمَثَلُهُمْ فِي الْإِنْجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ عَلَيْهِ غِضَبُ بَهِمِ الْكِفَّارِ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عظيما صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز او محترام حضراتهم ربيان الكرام او دقار مسلين عظام स्थान आगत कुर प्रेमिक हबीब प्रेमिकरबारे लाभ शुक्रिया ज्ञापन कर इसलाम प्रथम मास महर्रम मास এর আসুরার পূর্বে মসজিদে সালাত এনায়ত করেছেন আমরা গত জুমাতেও আলোচনা করেছিলাম মহারম হিজরিসনের প্রথম মাস আল্লাহর রসুল সাল আলী ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে চরম জুল নির্যাতনের শিকার হয়ে নিজের ব্যাস ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন আল্লাহ তার জন্য মদিনাকে উন্মুক্ত করে দিয়েছিলেন মূলত হিজরতের মাধ্যমে ইসলামের বিজয়ের দ্বার উন্মোচিত হয় এটাকে স্মরণীয় রাখার জন্যই পরবর্তীতে মুসলিমরা হিজরতের থেকে সন বণনা করা শুরু করে আপনারা জানেন যখনই কাফিরগণ ইসলামের বিরোধিতা করেছে আল্লাহ সুবাহ তখনই সেভাবে ইসলামকে বিজয় নান করেছে আবু জাহেদ अबुल अहबार लीडर दावा पेश माना तरफ धर्म त्यागरा जाए भाषा अबू जहलरा सबोर्ड लगाल चतुर्दिमा भूमि একজন সায়ের কবি পাগল বের হয়েছে সে আমাদের দেব দেবীদেরকে গান বন্ধ করে আমাদের পূর্বপুরুষের ধর্ম থেকে সে বেরিয়ে গেছে সে ধর্ম ত্যাগী পাগল তোমরা তার কাছে কেউ যাবে না তার কথা শুনবে না মদিনার লোকেরা দুইটা গুরুপে বিভক্ত ছিল আউস এর মধ্যে একটা দল ছিল হালে কিতাব ओक्यबद्ध हो तुम्हारे युद्ध विजय लाभ करदी आस तलाश कर तो से नबीर खोज पा जाए कबू जहा सनबोर्ड देखे तरफ मन हलोबारे आकलो का तर कैमने देखा करी গোপনে গিয়ে কথা বলল যে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চায় একটা গোপন জায়গায় বললেন ঠিক আছে যখন হাজি সাহেবরা মিনায় অবস্থান করে তোমরাও থাকবে মিনার পাশেই দিকে পাহাড় ঘেরা ছিল এখন অবশ্য মাঠে চলে গেছে এইখানে একটা জায়গার নাম ছিল আকাবা। এখানে তোমাদের সাথে বৈঠক হবে বৈঠক হল আল্লাহর রসুল সাল্লা কথা শুনে তারা ইসলাম গ্রহণ করল। আল্লাহর রসুল সালাম বলেন আগামী বছর তোমাদের সঙ্গে আবার এখানেই কথা হবে এভাবে তৃতীয়বারে বা দ্বিতীয়বারে বাহাত্তর জন লোক আসলো বা সত্তর জন লোক আসলো মদিনার থেকে যারা সকলে ইসলাম গ্রহণ করলেন তাদের মধ্যে দুজন মহিলাও ছিল अल्लाह सलाजरतम अल्लास्तलम ग्रहण करें नाई देखल मदीना वास प्रस्तुत रसुल प्रस्तुत আব্বাস রাজি আল্লাহ তখনো রাজি আল্লাহ হন দাঁড়িয়ে গেলেন তিনি বললেন যদি মনে করো তাহলে ভুল মনে করেছম বনু হাসেন একটা মানুষ থাকা পর্যন্ত মোহাম্মদাল্লামের কোন ক্ষতি কেউ করতে পারবে না তোমরা মোহাম্মদ ইচ্ছ शत्रु मदीना बुजे शुने देख हजरत मदिनार सुने रेखो আমরা সেরকম বলবো না যেরকম মূসাকে তার জাতি বলেছিলাম বসে পড়লাম আল্লাহ সামনে থাকবো পিছনে থাকবো চতুর্দিক থেকে মহম্মদাল্লাম হেবাজ করবো আল্লাহর প্রথম আমাদের মা বন্ধুদের ইজ্জত রক্ষা করার জন্য যেভাবে আমরা সর্বাত্মক শক্তি ব্যয় করি ঠিক তেমনি ভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাল হেবাজ করার চেষ্টা করবো চুক্তি হয়ে গেল এরপরই মদিনায় হিজরত করার জন্য অনুমতি দিয়ে দেওয়া হল এবং এক পর্যা আল্লাহ রাসুস নিজেও হিজরত করলেন সেজন্যই এই যে চুক্তিগুলো হয়েছিল বেশিরভাগ হয়েছিল এই লাইলাতুল আকাবা মহারবন মাসে এই জন্য হিজরিশন এখান থেকে গণনা শুরু হিজরতের সাথে সম্পৃক্ত এই মাস এই মাসের মধ্যে রয়েছে আশুরা রমজান মাসের ফরজ রোজা রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা কি ফরজ বলে মনে হয় হাদিস থেকে আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম সাহবা ইকরামদেরকে আদেশ করেছিলেন মদিনায় যখন আল্লাহ রসুল হিজরত করলেন দেখলেন যে মদিনার লোকেরা আশুরার দিনে রোজা রাখে আশুরা আশের মানে হচ্ছে দশম আশুরা তার থেকে মহারমের দশ তারিখে আশুরা বলা হয় তোমরা এই দিবসে কেন রোজা রাখছ ইহুদিরা বলল এই দিবসটা এমন যেই দিবসে আল্লাহ সব রাওকে ডুবিয়ে মেরেছেন এবং মুসা আলাইহিসাল্লামকে মুক্ত করে দিয়েছেন সারামের কবল থেকে সেজন্য আল্লাহর আদায় করার জন্য এই দিবসে রোজা রেখেছিলেন আমরা তার অনুসরণ করতে রোজা রাখছি সাল্লাম বললেন মুসা আলাইলামের অনুসরণ করা তোমাদের চেয়ে আমার অধিকার বেশি কারণ তিনিও একজন নবী আমিও একজন নবী আল্লাহ রসুল্লাহ করলেন তাহাবিদের সাথে এটাও বোকার আছে আল্লাহ রসুল্লাহ আলাই এই দিবসের ফজিলাত বয়ন করেছেন আশা করি এই দিবসের রোজা পিছনের এক বছরের গুনা গুলো ক্ষমা করেছিলাম এই দিবসের ফজিরাত বয়ন করলেন অমর আল্লাহ দাঁড়িয়ে বললেন তাহলে তো আল্লাহ আমাদেরকে فضرت مردا بدھان کے, کے سورا চন্দ্র এবং সূর্যকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আসুরার দিবসে অন্য জুমা এবং তারকাগুলো এমনি ভাবেই আর সুরার দিনে তালা আর সওয়াল কুর্সি আসুরা আল্লাহ তালা আরো সে কুরসি সৃষ্টি করেছেন আশুরার দিবসে আমাদের দেশে তো আমরা মনে করি আশুরার দিন ইমাম হোসাইন শহীদ হয়েছেন সেজন্য দিচ্ছেন এ দিনের এই মর্যাদা এটা আমি একটু পরিচনা করছি আসলে আসুরার মর্যাদা কেন এ হাদিস থেকে তা বুঝা যায় কালা আল্লাহ কলমকে সৃষ্টি করেছেন আসুরার দিনে এবং লৌহ কেও সৃষ্টি করেছেন আসুরার দিনে কলমকে প্রথম সৃষ্টি করেছেন গতদিন আমি হাদিসটা বলতে ঘুরে গেছিলাম শুরু করেছিলাম কিন্তু অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম प्रथम आल्ला तलाकात कदरुमा तला कलम उत्तुबा कलम जिज्ञेस कर लो कि आल्ला तला उत्तु मा यु मा क्या यु घटा घटे सब लिख मर्जदाज मिथ्या तरीके नहीं पुरान हदीस भरपूर रसुलदा बी আমরাও যে করিনি তা নাকি একসময় আমিও করতাম তবা করেছিল বুঝা যায় আল্লাহ রবুল আলমিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলমকে কাছে আসুরার দিনে আবার লৌহা কাম স্ত্রী লৌহ কেও সৃষ্টি করেছেন আসুরার দিনে অকালকা জিব্রাইল আসুরা জিব্রাহীল কেও সৃষ্টি করেছেন আসুরার দিনে অন্য কেউ ঠিকছে হাওয়া কেউ আবার সে আসুরার দিনে সৃষ্টি করেছেন অকালকা জন্নত জান্নাতা মে আসুর আল্লাহ রব আলী জান্নাত কেউ সৃষ্টি করেছেন আসুরার দিনে ও আকানা আদমা জান্ন পিয়া মে আসুর আ এবং আদমা আলাইহ সালাতামকে জান্নাতে বসবাস করার জন্য অনুমতি দিয়েছেন এবং পরবর্তীতে নমরুদের আগুন থেকে আল্লাহ রাবুল আলমিন তাকে নাজাদ দিয়েছেন এবং আল্লাহ রাবুল তাকে দায়ের দান করেছিলেন তিনি প্রথমে চন্দ্র সূর্য তারকা ইত্যাদির থেকে রুজু করে এক আল্লাহ করেছিলেন যে দিন সেদিন আল্লাহ রে ডুবিয়ে মেরেছেন আসুরার দিনে আহ এটা আলাইহালামকে আসুরার দিবসে আকাশে তুলে নিয়েছেন আসুরার দিনে তার গুনাও ক্ষমা করে দিয়েছেন ইউফা আলাই দিল খারাপ থেকে মুক্ত করে আসুরার দিনে আলাই আল্লাহ মুক্ত করেন তবুল করেন আসুরার দিবসে এ হাদিস টা অবশ্য মোহাদি সিন্দের কাছে অত সহিনা দুর্বল হাদিস কোন অংশে বোকারি মুসলাম হাদিসের মিল আছে কোনো অংশে মিল নেই তারপরও একটা আদিতে আছে সেটা শুনিয়ে দেওয়া হলো যে এতগুলো কারণে আসুরার দিবসটা কিন্তু আমাদের এই দেশে মহারম এলেই আমরা মনে করি কি অনেকে জিজ্ঞাসাও করে ইমাম হোসাইন তো শাহাদত বরণ করলেন আল্লাহ নবীর এতেকালের অনেক পরে আল্লাহ নবীর কি করে এই দিবসের মর্যাদা জানলে রোজা রাখতে বললেন তার মানে হচ্ছে আসুরার দিবসে মর্যাদা এমাম হুসাইনের শাহাদতকে কেন্দ্র করিয়ে হয়েছে এটাই মনে করে মানুষরা কিন্তু হাদিফ থেকে আপনারা কি মনে করবেন বোখারের সহ পাওয়া যায় আশুরা দিবস সম্পর্কে হাদিফুলো দেখবেন যে আশুরার দিবস আগের থেকে একটা মূল্যবান দিবস মর্যাদা সম্পন্ন দিন আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লাম নিজেও রোজা রেখেছেন সাহাবিদেরকে রোজা রাখতে বলেছেন আপনারাও রাখবেন এমন কোন বিষয় না যে ওই দিন ভালো গোস্তু খাইলে তাহলে কি হবে সারা বছর গোষ্ঠ খাওয়া যাবে এগুলো আবার কুসংস্কার আমাদের জন্য যেখানেই কোন ভালো দিন বা ভালো কোন ব্যবস্থা রেখেছেন শয়তান সেখানে লাভবায়িক বলে হাজির হয়ে যায় কোনোভাবে এটা ক্ষতি করার জন্য আমাদের অবস্থাটাও এরকম महारम मास हायान लोकगुल्लाहू तत्कालीन शासक गोष्ठ बिुद्धे जेहद पर शहीद होने शहारत मर्दा वृद्धि हम मन कर এই মাতন করার জন্য প্রকাশ করে বুক চাপড়ায় জামা ফারে বুক চিরেসামিনা সে ব্যক্তি আমার উন্নত অন্তর্ভুক্ত নয় সে হতে পারে খ্রিস্টান হতে পারে মুসলমান হতে পারে না এশিয়া রাস্তায় রাস্তায় কি করে মুখে তেল নিয়ে আগুন মরে আর কি করে ইরানে দেখবেন আপনারা মাথার মধ্যে তারা ছুরি ঢুকায় একজন আর মাথা দিয়ে তীর ঢুকায় হুসাইনের মোহাম্মত এটার নাম কোন ইসলাম আল্লাহ রবীন্দ্র ইসলাম ধর্মকে আল্লাহ রসুল পরিষ্কার स्वच्छ बदिजी ममरि तुम्हारे मेटो जिनमारा त्यूटो जिन धरने সেই দুটো জিনিস কি আল্লাহ রসুলের সহিদ আমরা তারা আসলে দেখবো যে এই গাঁটা পড়ানো বুপচেরা এইগুলো হাদিস কোরআনে আছে কিনা সে কোথাও দেখাতে পারবে কেউ আল্লাহ जे भविष्यवाणी कर हुसैन के हत्या कर चिंता करबर दिल कूफार लोक आस तुम्हारे आने विषय जा मुस्लिम ने अके के पाठाले মুসলিম আকিল এসে দেখলো হা সব লোক তার পাগল একদিনে বারো হাজার লোক মুসলিম হাতে বায়াত দিয়েছে ইমাম হোসাইনের পক্ষে আনুগত্যের বায়ান এরপরে যখন ইয়াজিদের পক্ষ থেকে সেখানের শাসককে পরিবর্তন করে দেওয়া হলো এবনে জিয়াদকে দেওয়া হলো নবনে বসির রাজিয়া হচ্ছিলেন তখন ওখানে শাসক তাকে পরিবর্তন করে বদলি করে ওখানে জিয়াদকে দেওয়া হলো সেখানে লোকদের উপরে যখন শুরু করল তখন উঠিয়ে ফেললো এমনকি মুসলিম হত্যা করা হলো এমাম হোসাইন রাজিয়া তা নবর আর পান্নায় তিনি চলে আসলেন ইতিহাস অনেক লম্বা আমি সে কথা বলছি না এমাম হুসাইন যখন চলে আসলেন তখন দেখলেন তার সামনে যেই লোকগুলো তাকে হত্যা করার জন্য তুমি আমাকে চিঠি লেখো নাই হে অমুকের পুত্র অমুক তুমি আমাকে চিঠি লেখো নাই তখন সেই লোকগুলো খামোশ হয়ে বসেছিল বোঝা গেল এমাম হোসাইন হত্যা করেছে কারা যারা তাকে ভালোবেসে মহাব্বাত করে চিঠি দিয়েছিল খবর দিয়েছিল সেই লোকগুলোই তরবারির ভয়েতে ইমাম হোসাইন হত্যা করেছে আরো আসুন এই শিয়ারা যখন মিছিল করে তাজিয়া মিছিল তখন দেখা যায় তারা মিছিল ইরানে ইমাম হোসাইনের লাঠি ইমাম হোসাইনের পাগড়ি ইমাম হোসাইনের ঘোরার মুখ এই সব নিয়ে তারা মিছিল করে ও আমার জাতি जिज्ञ करते चाहिए चूरी हो चोर पावा तलाश करते, करते चूरी जाति फातेमार टुकड़ा मुस्लिम जान इमाम हुसैन के, के तलाश कर खुद हत्या कर लो देख शर थे इमाम हुसैन पे हम क्षति विस्तारित शा सम्पर्क आलोचना जुबार कर ভবিষ্যৎবাণী করেছেন শুধুমাত্র একটা দল নিপ্রাপ্ত হবে সবাই গ্রাম জিজ্ঞেস করেন সেই দলটি কারা খেতে যায় এই দলটি কারা এই দলটি কি বলেছেন मतलब यहुदी यमान शहर जन्म यहुदी आलेम अब्दुल्ला এই ব্যক্তি উসমানের খেলাফত যুগে মোদিনায় এসে ইসলাম গ্রহণ করলো মূলত মুনাফিক ইসলাম গ্রহণ করে না ইসলাম গ্রহণ করে এসে মদিনায় ফেতনা সরানো শুরু করলো মুসলিমদেরকে ফাটানো শুরু করলো প্রথমে সে কিছু কথা বলা শুরু করলো যে আমার আশ্চর্য হয় মুসলিমদের উপরে যে মুসলমানরা বিশ্বাস করে ইসা আলাইহালাম মৃত্যুর পরে পুনর্জীবিত হবেন ইসাতে আসবেন অথচ আশ্চর্য মনে হয় তিনি আবার ফিরে আসবেন আল্লাহ মোহাম্মতের নামে প্রথম সেগুলি ছাড়ল এরপরে ওসমান রাজি আল্লাহ নহুর বিরুদ্ধে মদিনাতে চক্রান্ত শুরু করলো। एवंबी मध्य ढुक आश्चर्य क्यों तुम्हरा अबर के खलिब नईरा शारा हमला कर प्रथम खिलाफत आल्लाबी पर খেলাফতের দায়িত্ব থেকে বঞ্চিত করে নিজেরা মোরতাদ হয়েছে কাফের হয়ে গেছে এবং তাদেরকে যারা বায়াত দিয়ে তারা সবাই কাফের হয়েছে লিখেছে আল্লাহ নবী মৃত্যুর আগ মুহূর্তে যে সাহাবি আবুক সিদ্ধিকে তার চায় যেমন তার করিয়েছেন যে আবু বকুর সম্পর্কে কোরআন এ স্পষ্ট হাত রয়েছে পরিষ্কার মানা খিফা উসমানকে খলিফা উসমান রবিহ যার সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন আমার একটা মেয়ে तर स्त्रीना सलमाम चरम भाई आघात हादी तैयारी गादी खुमिर हादिसे सिया मतबा सिया मानी सिया मानी दल समर्थक अनुसारी এই আবদুল্লাহ যখন ধরা পড়ে গেল এই চক্রান্ত শুরু করে তখন সেখান থেকে পালিয়ে গেল ইরাকে ইরাকের মুখে এলাকায় আবদুল্লাহিনোক তৈরি করেছিল কিন্তু সেখানের গভর্নরও তাকে শক্তভাবে বারণ করলো সে পালিয়ে গেল ইমানে এখান থেকে মিশরে মিশরে গিয়ে সে বড় একটা দল তৈরি করলো এবং ওখান থেকে ওসমান রাজি আল্লাহ তার গভর্নর ছিল তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তৈরি করে করে বলতে লাগলো এইভাবে অসংখ্য অভিযোগ তৈরি করলো বিভিন্ন জায়গা থেকে তার অনুসারীরা শেষ পর্যন্ত মদিনায় আস্তে আস্তে তারা ঢুকে গেল ওসমান রাজি আল্লাহ তারা আনুকে ঘেরাও হত্যা করল ওসমান রাজি আল্লাহ তারা আনু শহীদ হয়ে গেলেন তারপরও তিনি মোদিনায় আল্লাহ শহরকে রক্তাক্ত করতে চান নাই ওসমান রাজি আল্লাহ তালানুকে শহীদ করার পরে আপনারা জানেন এই নামে যেহেতু যে না আমি খলিফা হব আগে সাহাবিদের কথায় মহাজের আনসারদেরকে ডাকো সাহাবাই কেমন দেখলেন যে এখন বাঁচার আর কোনো উপায় নেই আলী রাজি আল্লাহ খলিফা নিযুক্ত করা হলো তার দায়িত্বে চলে আসেন আল্লাহ রসুলের সাহাবিদের সম্পর্কে কোরআন অনেক আয়াত আছে সবচেয়ে বড় কথা হচ্ছে সাহাবাহ কেরাম আল্লাহ রসুলের হাতে তৈরি করা আমি এটা আগেও বলেছিলাম রব্বুল আলমিন সেই মাদ্রাসার শিক্ষক রূপে পাঠিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ কে মোহাম্মদ রসুল্লাহাম যে ছাত্রগুলো তৈরি করেছেন কারণ যেই মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠান ছিল ইব্রাহিম খলিউল ইসমাই হুল্লাহ যেই মাদ্রাসার শিক্ষক সাহ মোহাম্মদ রসুল যেই মাদ্রাসার ছাত্রদেরকে আলাপারা বলছেন সেই ছাত্রদের পরীক্ষা করার মতো দুনিয়ার কোন শিক্ষক হতে পারে না পরীক্ষা করেছি করেছি। বুকের যুদ্ধে পরীক্ষা করেছি তাবুকের যুদ্ধে চতুর্দিকে তাদেরকে পরীক্ষা করেছি আল্লাহ তারা বলছেন এবারে পরীক্ষার বলা বল শুনো উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুল মুমিনুনা হাফা আমার রসূলের ছাত্রগণ সম্পূর্ণ कामयाब হয়েছে সম্পূর্ণ সফলতা অর্জন করেছেন আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه اشدوا والکفار محمد صل সালামের সঙ্গে যারা আছে তাদের অবস্থা मोकलाफे कठोर रुहुम कि परस्परे न्याय सुकोमल सुरीद सू महबाते थके তাদের কপালে তুমি দেখবে তাদের লক্ষণ তাদের আলামত হচ্ছে তাদের কপালে শ্রেষ্ার দাগ থাকবে কপালে কি থাকবে এইভাবে আল্লাহ রবীন্দিন সাহাবাহামদের সম্পর্কে স্পষ্ট হল সুরায়াতা আটচল্লিশ নাম্বার সুরার উনত্রিশ নাম্বার আমার নবীর ছাত্র আমার নবীর অবস্থা হচ্ছে তাদের পার্শ্ব সজ্জা থেকে আলাদা থাকে রাতের বেলায় তারা ইবাদত করে বিছানার থেকে আলাদা থাকে তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদেরকে যে ঋদিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে সুরায় হাসদা বত্রিশ নম্বর সুরায় ষোলো নম্বর আয়ান যারা দাঁড়িয়ে বসে ও সাহিত অবস্থা আল্লাহকে শরণ করে এবং চিন্তা গবেষণা করে আত্মান জমিন সৃষ্টির বিষয়ে তারা বলে আমাদের রব একানব্বই নম্বর আয়া এমনি ভাবে আল্লাহ রাবুল সম্পর্কে আরো বলেছেন ছিল কঠিন মুহূর্তে মদিনায় খেজুর পেকে গেছে গরমের মৌসুম সেই সময় খবর হলো তবুকে যেতে হবে তাহাব রওনা হলেন আল্লাহ রাবুল আলমীর সেই সাহাবিদের সম্পর্কে বলেছেন প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে বায়াত করেছিল তাহাত গাছের নিচে বসে কোথায় কোথায় বিয়ার সময় খবর হলো হত্যা করা রয়েছে। আল্লাহর নবী अब संगे छोमर प्रति आल्लाई मुसलमान बड़ बड़ो जंगे सिक्फीन जंगे जमाल हजार हजार शाहबाइकाम शहीद हलन एम एक पर्यादी अल्लाह तलाहा हत्या कर चतुर्दीक हमला कर इतिहास दीर्घ लम्बा आस्ते आस्ते विधानल्लाबू बकर बड़ आकार देखे अबू बकुरे सम्मान करी आलि तारू के सम्मान करी कौन के सम्मान देखाते गई অন্যদের আল্লাহ রসুলের সাহাবিদের মান করা এটা বলেছে আল্লাহ বলেছেন একটা ঘটনা প্রসঙ্গে আল্লাহ জবাই করতে বলেছেন এই আল্লাহর কোরআনকে পর্যন্ত পরিবর্তন করে বলেছে এরা আল্লা নবীর মেয়ে না আল্লাহ রসুলের মেয়ে কিন্তু দেখা যায় এই দেশেও শিয়াদের এমন প্রভাব আছে এই দেশও দেখেছি মেয়ের নাম রাখে কালিফ ফাতেমা ছেলেদের নাম রাখে মোহাম্মদ আল্লাহ সমস্ত সন্তান এবং মেয়েদের প্রতি তাদের জন্য দোয়া করা উচিত দেখা যায় দোয়ার মধ্যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তার শিয়াদের প্রভাব এই সমাজেও এমন ভাবে পড়েছে কারণ আর আমাদের সমাজের ইসলাম একই সুতায় গাথা ভিত্তি হচ্ছে ইমামত কি আছে ইমামত ইমামত হচ্ছে যে আল্লাহাম কজন ইমাম আসবে আমাদের দেশেও দেখবেন বারো আলিয়া আর ওখানে বারো ইমাম মিল আছে কারণ শিয়াদের থেকেই এটা জন্মে ইসলামের জন্ম বারো ইমাম আসবে সেই ইমাম সম্পর্কে ইমাম ক্ষমাইনি সিয়া ইমাম খামিনি সে লিখেছে তার কিতাব কাজ পুষ হতে আমাদের ইমামদের একজনের যেই পাওয়ার যেই শক্তি কোন নবীন সুলদের পক্ষে অর্জন সম্ভব না কোন ফেরেস্ত সম্ভব না এইভাবে ইমামরা কেমনি জন্মগ্রহণ করে তার ভিত্তারে তো লেখা আস কিভাবে ইমামরা জন্মগ্রহণ করে যে রাত্রে জন্মগ্রহণ করে সেই রাত্রে ফ্রেশ এক গাছ পানি নিয়ে আসে সেই পানি যায় স্বামীকে খাওয়ার জন্য একবারে খায় তারপরে বলে এখন স্ত্রী সবস করো তারপরে এইভাবে যায় এই ঘটনাগুলোর সামনে তারপরে ইমামরা বের হয় কেমনে মায়ের প্যাট থেকে বের হওয়ার পদ্ধতি আলাদা এইসব আছে ইমামগঞ্জ নবীর আল্লাহর পক্ষ থেকে মনোনীত কেতাবলে কাছে কিনা সব জায়গায় মিল পাবেন এই পীর ইসলাম আর শিয়াদের ইসলাম অক্ষরে অক্ষরে মিলাতে এই পীর ইসলামের জন্মই হয়েছে এই জন্য পীররাও বলে যে পীর আল্লাহর পপার দাদি হয়ে আসে মাইল বান্ডারি বইটা আমার কাছে আছে যে মাদার মাইলান্ডার লিখেছে যে আমার বংশের जिदे इमाम गर्णना स्मान रातन कर फेले लिखे से कुरान मध्य सूरतुल बेलयात আমি কোরআন কী করেছি এবং কোরআনকে হেমাদ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি সিয়ারা বলে আবু বরম কোরআনকে পরিবর্তন করেছে এমনি ভাবে সিয়াদের কাফি সেখানে লিখেছে আমার তালাস বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণের নাম কি সেই কিতাবের থেকে আমি নকল করেছি এমনি ভাবে সিয়াদের আকিদা হচ্ছে ইমামগন পয়গাম্বারদের মতই আল্লাহর প্রমাণ আল্লাহ তালার প্রমাণ এবং নিঃপাত এবং তাদের গুত্ত করছো আমি ইমামগন এই জন্য ইমামগণ অতীত ও ভবিষ্যতের জ্ঞান অর্জিত ছিল ইমামদের ইমামরা সব জানেন ইমামরা অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন ওই যে আমাদের পিঠিরা বলে না যে হুজুর দেখা মাত্র আপনাকে অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিবেন অন্য অন্য অত্যাশ্চর্য সূর্য রয়েছে কোরআন হাজির দ্বারা ইমামরা এলম গ্রহণ করে না শুধু এলএম অর্জন করে সরাসরি আল্লাহ করতে গে বিশ্বরাও কি বলে পির সাপনা বলে যে কাষ্ঠ থাকে সরাসরি আল্লাহ থেকে মরিদ জিজ্ঞেস করেন আমদানি করা হয়েছে কারণ সিয়ারা বিশ্বাস রাখে ইমামরা সরাসরি আল্লাহ থেকে জেনে তারপরে কথা বলে কার থেকে এবার আমাদের দেখবেন আছে এলেনা দার সব সিনাই সাহেব পাকিস্তান থেকে আসেন দেশে থানবি সাহেবের খলিফা ছিল আবার তার খলিফা হল হাকিম আক্তার এই হাকিম আক্তারের কবিতা আছে বড় বড় মাতাসা বড় বড় লেখা আছে আমি জানতে চা দিয়েছি এই সেখা আছে না কেতে না কেতাব দিয়ে নয় হাদিস দিয়ে নয় টাকা দিয়ে নয় কেতাব দিয়েও এসলাম না কোরআন দিয়ে হবে না হাদিস দিয়ে হবে না হবে কি দিয়ে থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য মতামকে প্রস্তুত করার জন্য এই দেশের পীর ঠিকাদারে নিয়েছে এমনি ভাবে ইমামগুন্দার গিয়ার আছে যা ফেরেস্তা নবীদের নাই এমন জ্ঞান আছে যা ফেরেস্তা পর্যন্ত নবীদের ফেরেস্তা নবীদের কোন জ্ঞান থাকে না খবর থাকে না কারণ আশেখ মাসুকের মধ্যে হয় কেউ জানে না সব কার সাথে ডাইরেক্ট লাইন দেখেন এইভাবে করে কাঁদতে হবে আমার লজ্জা হয় এক সময় আমি এই অদ্ছি যেহেতু আমার নানা ছিলেন ওইখানের পি আসলে আমি হতাম যাই হোক প্রত্যেক জুমার রাত্রিতে ইমানুন্দের মেয়ের আজ হয় তার আরো পর্যন্ত পৌঁছে আমি বলতে গেলাম সময় লাগবে ইমানগুন্দের প্রতি বছরের সবে কদে আল্লাহর পক্ষ থেকে এক কিতাব নাজির হয় যা ফেরত ও অুহ নিয়ে আসেন এরকম আরো অনেক আকিদ আছে জুমার পাড়ে থাকবেন ইনশালা জুমার পড়ে আলোচনা ফটো করতে গিয়ে বাহিরের থেকে যারা নিবেন তারা কিনে নিয়ে যাবেন দশ টাকা করে নিবেন এখানে যারা বসবেন না পরে তাদেরকে ফ্রি দেওয়া হবে কাজকে ফ্রি দেওয়া হবে ইনশাল কাজী থাকবেন শুনবেন ইনশাল আকিদার বিষয়গুলো কি ভালে। ইসলামের ক্ষতি যুগে যুগে করেছে এখন করছে আমি ইনশাল বিস্তালোচনা করব কারণ আফগানিস্তানে যখন আপনারা জানেন যখন এই মুজাহিদিনা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে একটা বিজয়ের দারপান দেশে ছিল তখন আপনারা জানেন খমিনী রাশিয়ার প্রেসিডেন্ট কেতাবার দিদি ইসলামের দাওয়া শোনেন নাই মানুষ আমাদের দেশে মানুষ তুল্লুর মতো যা পায় লাভ দেয় ইসলামের দাওয়াত দিতে গেল আমি জিজ্ঞেস করতে চাই খমিনী কাছে ষোলো বছর পরে যুদ্ধ করে যেখানে মুজাহিদিনা রাশিয়ার শৈলী ভাগাচ্ছিল বা পর্যদস্থ করেছিল সেই সময় খমিনি গ্যাসের গোপন চুক্তি করার জন্য আফগানিস্তান আমাদের হাতে দিয়ে আসো আমরা তোমাদেরকে তাদের দাওয়াত এসেছিলেন এবং দাওয়াত এনে যখন তারা দেখলে পক্ষ থেকে ভয় দেখানো হয়েছে তখন তারা সব মোর্তাদ হয়ে গিয়ে পক্ষে যোগ দিয়ে ইমাম হুসাইনকে হত্যা করেছে আজকে সেই শিয়া। এই প্রিন্স আগা খানকে আমাদের রাষ্ট্রপত দেওয়া হয়েছে এই শিয়া যেখানে মুসলমানরা হকর সেখানে ক্ষতি করার জন্য চেষ্টা করে আমাদের যুবকদেরকে দেওয়া হচ্ছে আহারে বাড়িতে নামে আমি যুবকদেরকে বলতে হালে বাড়িতে শুধুমাত্র ফাতে মানা দিয়ে লো হা না আরো হালে বাড়ি ছিল আহালে বাইতের মধ্যে স্ত্রীগুণ আসে আহালে বাড়িতে মধ্যে অন্যান্য মেয়ের আসে না ঘাত করার জন্য এই শিয়া চক্রান্ত করেছে এবং এখনো করছে আমাদের সাবধান থাকতে হবে এই খ্রিস্টানদের দালাল এই যুগে যুগে ইসলামের ক্ষতি করছে এখনো করছে আল্লাহ আমাদের সকল গুরুতে পাচার তো ভিগান করেন